এই যে স্বাস্থ্যশ্রম থেকে শুরু করে আবার যুদ্ধের আগে মদিনাতে এবং আশেপাশে আরো কিছু যুদ্ধ সংগঠিত হয় কারণ রসল সাল আলী সাল্লাম যখন খন্দকের যুদ্ধে বহুমুখী বাহিনীর আক্রমণ মোকাবিলা করেছিলেন তখন আশেপাশের বেশ কিছু বেদুইন কবিরা মদিনার সঙ্গে দুশ্মনী শুরু করে দিয়েছিল তিনি মক্কা বিজয়ের প্লান তো ওনার আল্লাহ তালা করে দেবেন সে আশা আছে সেই জন্য মোদিনাকে তিনি নিরাপদ করার জন্য এবং কোরয়েস ছাড়া বাকি যারা আছে আশেপাশে কবিরাগুলো দুশ্মনী করেছে তাদের ব্যাপারে তিনি অ্যাকশন নেওয়ার জন্য একটা পরে একটা প্রাণ করেছে যাতে করে কোরআস ছাড়া আর কোন শত্রু আশেপাশে না থাকে এবং তারা সবাই মিলে চেষ্টা করেছিল খন্দ করে যুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মদিনাকে আক্রমণ করার জন্য আর এই সময় সুযোগ যুদ্ধে কিছু না করতে পেরে ক্ষতিগ্রস্ত হয়ে বিদায় নিল এদিকে বনু যাও তারাও পরাজিত হয়ে গেল এবং তাদের শক্তিও নিঃশেষ হয়ে গেল এখনই সুযোগ বিভিন্ন বেদইন কবিলাগুলোকে দমন করার জন্য তিনি কয়েকটি বাহিনী পাঠালেন তার মধ্যে পাঠালেন হিজড়ি ষষ্ঠ সনের মোহরম মাসে মহাম্মদ নেমাস ৩০ জন ঘোড়সাওয়া সহকারে আলকর এলাকায় পাঠালেন যেটা মক্কা থেকে মদিনা থেকে একটু দূরে আছে তিনি প্রায় দশ দিন দূরে ছিল মদিনা থেকে যে বাহিনী নিয়ে রানা করেছিলেন দশ দিন পরে তাদের ওখানে গিয়ে পৌঁছলেন তিনি যাতে করে তারা টের না পায় দুসমান বাহিনী দশ দিন পরে যেন তিনি পৌঁছে গেলেন তাদের কবিলায় তাদের এলাকায় তারা খবর পেয়ে সবাই সেখান থেকে পালিয়ে গেল কারণ মদিনার বাহিনীর সঙ্গে মোকাবিলা করা তাদের পক্ষে সম্ভব নয় সেখানে তারা পালিয়ে গেল এবং তাদের অনেক মাল দৌলত রেখে গেল সেগুলো মাল গণিমত্রে মুসলিমরা দখল করে মদিনায় নিয়ে আসলেন এইগুলো একটা আরেকটা আসলো বনি লেহিয়ান আরেকটি কবিরা ছিল আহ তারাও প্রায় মক্কার কাছাকাছি মদিনা থেকে দূরে এই কবিরাটাও অনেক বড় দুষ্টমি করেছিল এবং নবী করিম সাল্ল আলহাম তাদেরকে দমন করার জন্য পাঠালেন বিশেষ করে দুইশ মতন সাহাবি যাদেরকে তারা দাওয়া দিয়ে নিয়ে গিয়েছিল তাদের কাছ থেকে তারা দিন শিখবে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এটার বদলা নেওয়ার জন্য তিনি পাঠালেন নবী করিম সাল আলী সাল্লাম সেখানে যাকে দায়িত্ব দিয়েছিলেন স্বয়ং নবী করিম সাল্লাম নিজে এটাকে লিড করেছেন দুইশাহ কে নিয়ে তাদের সঙ্গে ছিলেন ২০ জন ঘোষ হওয়ার রবি আউল মাসে কোন রেওয়াইতে আসছে জমা দিয়াল উল্লা মাসে ছিল এটা মদিনা উম আব্দুল উমতুমকে দায়িত্ব দিয়ে ওনার স্থলাভিষিক্ত করে তিনি এই বাহিনী নিয়ে রানা হলেন এই বনিলের দিকে গেলেন যখন আহ যখন বনিল পেল যে মোহাম্মদ সাল্লাহ মদিনা থেকে বিশাল বাহিনী নিয়ে আসছেন বাড়িঘর ছেড়ে দূর পাহাড়ের একেবারে উঁচু দুর্গম পথে তারা উঠে আশ্রয় নিল কারণ ঈদ দুর পর্যন্ত পাহাড়ের উপরে বিভিন্ন এবং সব দিকে কিছু কিছু ভাগ করে করে গ্রুপ করে সাহাবাদীকে পাঠালেন কিন্তু ওদের টিকিটা খুঁজে পাওয়া যাচ্ছে না তারা এমন ভাবে লুকিয়েছে আহ তিনি আবর সিদ্দিক রাদামায় তারা আর কোন দু অভিধানে যোগ দেওয়ার হিম্মত থাকল না আরেকটি বাহিনী তিনি পাঠালেন অকাশ মেহসান রাদিয়াল নেতৃত্বে গামর এলাকায় সেটা ছিল রবির আউগল মাসে সেটা পাঠালেন বনি আসাদ নামক আরেকটি কবিলার দিকে যেটা মদিনার থেকে প্রায় দুই দিনের দূরত্ব আছে তিনি সেখানে জন যখন সেখানে ওনারা পৌঁছলেন তখন তারা সবাই ওই এলাকার লোকজন পালিয়ে গেল এরপরে সেখান থেকে তারা অনেক গণিমত মাল নিয়ে আবার চলে আসলেন আরেকটি রবির সানি মাসে পাঠালেন আগের সেই মোহাম্মদ মাসামার নেতৃত্বে আরেকটি অভিজাতী দল দিলকাসা কাতে পাঠালেন সেখানে ওনার সঙ্গে দশজনকে পাঠিয়েছিলেন বনি শাহাবা নামক কবিরা সেখানে বসবাস করত তারা গাতফান গাথফান পোত্রের আরেকটি ব্রাঞ্চ ছিল রাতের বেলায় ওখানে যখন পৌঁছলেন সাহাবিরা সাহাবিরা গিয়েছিলেন প্রায় দশজনের মতো আর তারা ওখানে প্রায় শখানেক লোক তাদের যোদ্ধা ছিল ওই কবিলার তারা অতর্কিত সাহাবিদেরকে আক্রমণ করে সেখানে আসলে সাহাবিরা প্রায় সবাই শহীদ হয়ে যান শুধু একজন যিনি লিডার ছিলেন মোহাম্মদ ছিল এরপরে তিনি আবি অবাইদ আবুল জারাহ রাজি আল্লাহর নেতৃত্বে ওই প্রতিশ্রুতি নেওয়ার জন্য আরেকটি বাহিনী পাঠালেন ওই এলাকায় আবার সেটা রবিউল আসেই কয়েকদিন পরেই পাঠালেন সেখানে মুসলমানদের তিনি পাঠিয়েছিলেন নেতৃত্বে ওনারা যখন সেখানে পৌঁছলেন তখন তারা কিন্তু এবারে ভয় পেয়ে গেল যে এবারে গতবারে প্রতিশোধ নিতে এসেছে আমরা এবারে টিকতে পারব না এরা প্রস্তুতি বেশি নিয়ে এসেছে তখন তারা পালিয়ে গেল এবং সেখান থেকে শাহবাগন অনেক গণিমত মাল নিয়ে চলে আসলেন পর আরেকটি ছোট্ট অভিযান চলল জায়দিনে নেতৃত্বে বনী সোলাইম গোত্রের বিরুদ্ধে আল জামুম এলাকা এলাকার দিকে একটা কবিলা ছিল এটাও মক্কা মদিনার মাঝখানে এটা ছিল গেইন সেই রবিউল আহ সানি মাসেই এই ঘটনাটা ঘটে আরেকটি অভিযান পাঠানো হয় যাই দেখবেন হারে তালা আনহু যখন সেখানে গেলেন যে তারা সেখানে গিয়েছে মাল নিয়ে নবী করিম ইসাল্লামের কাছে চলে আসলেন যাই হারে থাকে আরেকটি বাহিনীতে পাঠানো হলো পরের মাসে জমাতে উলা মাসে আহ এখানে তিনি প্রায় একশো জন ঘোর সহ সহকারে পাঠালেন সেটা ছিল কোরআসদের বাহিনী অনেক বাণিজ্য বহর নিয়ে ফেরত আসছিল সিরিয়া থেকে অনেক মালপত্র নিয়ে তারা মক্কার দিকে যাচ্ছে এবং সেটা নেতৃত্বে ছিলেন আবুল আস এমন রাবিয়া। আর আবুল আস এমনের রবি হচ্ছেন রসুল উল্লা সাল্লা কাহিনী যুদ্ধে এসেছিলেন কাফারে পক্ষ থেকে নিয়ে আসা হয়েছিল ওনাকে উনি যদিও এত ইসলামের বিরুদ্ধে দুশ্মানী করেননি কিন্তু কাফরে দলেই তখন তিনি ছিলেন ইসলাম কবুল করেননি বন্দী হয়ে পড়লেন তিনি ব্রদরের যুদ্ধে এবং আবুল আহমের রবি পদের যুদ্ধে এসেছিলেন বদলি হয়ে যাওয়ার পরে মুক্তিপণ লাগবে মুক্তিপণ তো ঠিক করে দেওয়া আছে যে এই পরিমাণ দিলে মুক্তি হবে তো ওনার মুক্তিপণের জন্যে ওনার স্ত্রী জয়নব নবী করিমে হার পাঠিয়ে দিয়েছিলেন হার গলার হার ছিল এই হারটা ছিল জয়নবের মারেন এবং ওই হারটা যখন নবী করিম সালের আসলো সেটা দেখে তিনি খুবই মনে পড়ে গেল খাদি জারাদি আনহার কথা এবং এই যে আমর আস আর রবি আহ আবুল আসেম রবি উনি দিক থেকে হচ্ছেন জয়ের খালা তো ভাই খাদিজারা জেলানোর বোন ছিলেন হালা বেনতে হালা বেনতে খোয়াইলেদ খাদিজা বেনতে খোয়াইলেদ দুই বোন খালা ই হালা খাদিজারা জানানোর ইন্তেকারের পরে মাঝে মধ্যে কিন্তু দেখতে আসতেন নবী করিম সাল্লাহ সালামক থাকা অবস্থায় ভিজিট করতে আসতেন কোন কোন যখন হালা আল্লাহ ওনার ঘরে আসতেন নক করতেন তখন নবী করিম সাল্লাহাম বলতেন আল্লাহ হালা আল্লাহ আশা করি এটা হালা হবে এত খুশি লাগতো যে ওনার বিবি খাদিজার গোষ্ঠীর কেউ আসছেন সেই হালার ছেলে হচ্ছেন আবুল আহ সেরা বিয়ে তো এখন তারা আনহা যদিও ইসলাম কবুল করেছেন হিজরাতের সময় তিনি নবী করিমালাম ওনাকে নিয়ে যেতে পারেননি কি কারণে তিনি নবী করিম ইসালাম নিজেই গিয়েছেন লুকিয়ে এই দিনও নিতে পারেননি তারপরে আহ নবী করিম সাল্লা যখন আর আসে রবি রবিকে তখন শাহবাহ অবশ্যই আপনি যদি এরকম মনে করেন তাই হয়ে যাক তো হারটা সহকারে তাকে ফেরত দিয়েছে কথা শুধু একটাই ছিল তার সঙ্গে তিনি রক্ষা করেছেন লোকটা খুব ভালো লোক ছিলেন তিনি আরো পরে ইসলাম করবেন তখনও করেননি এই সময় বদরযুদ্ধ পরে উনি চলে গেলেন এরপরে তিনি আসলেন কাফেরদের পক্ষ থেকে খুব আমানত দ্বার ছিলেন এই জন্য কাফেরা সবাই টাকা পয়সা দিয়ে ওনাকে তাদের পক্ষ থেকে বিজনেস মাল কেনার জন্য পাঠিয়ে দিয়েছিল সিরিয়াতে ওখান থেকে তিনি মদিনা পাশে দিয়ে যাচ্ছিলেন তখন সাহাবাইকার তার বাহিনীকে অ্যাটাক করে তারা সব কিছু নিয়ে আসলো বিশেষ করে সাফওয়ান এমনি উমাইয়া মক্কার বড় লিডার ছিলেন সে নিজে সাহস করতে পারেনি সে বড় বিজনেসম্যান ছিল কিন্তু মদিনার পাশে দিয়ে যাবে সাহস ছিল না এই জন্য নবী করিম সাল্লা জামাতা হিসাবে মনে করছে যে ওনাকে হয়তো সেফ থাকবে তার কাছে টাকা পয়সা দিয়ে আর কিছু লোকে এবং নিজের কিছু টাকা পয়সা নিয়ে নবী করিম সাল্লাহ আসলাম জামাতা আবুল আস চলে গিয়েছিলেন মদিনার পাশে দিয়ে যাচ্ছিলেন মাল নিয়ে মক্কার দিকে কিন্তু এই খবর পেয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম তাদেরকে ধরার জন্য বা মালগুলো নিয়ে আসার জন্য পাঠালেন সবাইকে ওনারা ধরে নিয়ে আসলেন যে কয়জন ছিল কাপার মধ্যে এবং মাল সহকারে সব মদিনা নিয়ে আসলেন তো মদিনায় ওনাদেরকে এক জায়গায় রাখলেন এদিকে রাতের বেলায় ওই তখন তিনি বদরযুদ্ধের পরে মক চলে গিয়েছিলেন তিনি ঠিক মতো ওয়াদা রক্ষা করেছেন এবং তার ওয়াইফ জায়নাবকে তিনি মদিনায় আসার জন্য নবী করিম সাল্লা পাঠালেন একজনকে তার সঙ্গে পাঠানোর ব্যবস্থা এক জায়গায় রাখা হলো ওখান থেকে রাতের বেলায় তিনি গোপনে খবর নিয়ে তার স্ত্রীর সঙ্গে দেখা করলেন রাতের অন্ধকারে এবং তখন তার স্ত্রী বলেন ঠিক আছে আমি তোমার নিরাপত্তার ব্যবস্থা করছি কয়েকজন এই কারণে ওনারা দেখে সবাই আল্লাহ আকর দিলেন সাহেব রসুল দিলেন এই সময় যে যায়নাব ওনার মেয়ে যাকে কথা দিয়েছেন যে আমি তোমার নিরাপত্তার ব্যবস্থা করবো আশা করি তোমার কোন ক্ষতি হবে না চেষ্টা করবী করিম থেকে পড়লেন পড়ে এসে শুনলেন এই ঘটনা তিনি জানতেন না ওনার মেয়ে তাকে দিয়েছে যে তোমার নিরাপত্তার কোন অসুবিধা হবে না এটা আমি দায়িত্ব দিলাম নিলাম তখন তিনি বললেন এই খবর দিয়েছে শুনেছি তখন তিনি বললেন আমা মহাম্মী মা আলিম তু বেসাই হাত্তা সামেতু মা তোমরা মনে করো না আমি ভিতরে ভিতরে কোন একটা কিছু প্লান করেছি তাকে বাঁচানোর জন্য আমার মেয়ে যে খবরটা তোমরা এখন শুনলাম আমিও তাই শুনেছি আমি আগে কিছুই জানতাম না ইনাহ মুসিম ইন আদনা তো মুসলমানদের কেউ যদি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি নাও হয় ছোটো খাটো হয় সে যদি কোনো অমুসলিম কাউকে নিরাপত্তা দেয় তাহলে মুসলিম উম্মার সবারই এই নিরাপত্তার ব্যাপারটা কনসিডার করা উচিত কাজে তোমরা কেউ আবুল আস এর বিরুদ্ধে কোন অ্যাকশন নিতে যেও না এই কথা তিনি বললেন অতঃর তিনি তার মেয়ের কাছে গেলেন জাহবের কাছে বললেন যে ইন্না আবাল আনাকে লক্ষ্য করে বলেন বাবাকে ইন্না আবাল আস ইবনের রবি ইন খারুবা ইবিন পিতাকে বললেন যে উনি যদি আমার স্বামী মনে নাও করেন তাহলে তো আত্মীয় তিনি তো আমার খালাতো ভাই আপনার আত্মীয় কাছের দিক থেকে তো অনেক আত্মীয় একটা ছাড়া আরেকটা আত্মীয়তা আছে এখন দাম্পত্য জীবন তো আছে কি নাই থাকবে কি থাকবে না সেটা তো উনি তো মোশরেক এই মুহূর্তে দাম্পত্য জীবন কিন্তু ইনভ্যালিড হয়ে আছে বা উইড্রন হয়ে আছে প্রপারলি তালাক হয় নাই উনি এখানে চলে আসছেন আর তখন ওই আয়াত নাজিল হয় নাই যে কাফের কোনো মহিলা যদি কাফের ছিলেন বা তিনি ইসলাম কবুল করেন তার স্বামী কাফের থাকে তাহলে এর সম্পর্ক রাখা যাবে না এই নিষেধাজ্ঞার আয়াত পরে নাজিল হয়েছে তখনও নাজিল হয়নি বলেন সেটা যদি নাও ভ্যালির থাকে কিন্তু সেটা আমাদের আপন খালাতো ভাইনবাউদা ফালাদিন আর যদি এখন সম্পর্ক না থেকে দূরে চলে যায় কত দূরে যাবে বেশি দূরে যেতে পারবে না কারণ সেটা আমার সন্তানের পিতা হয়ে আছে ওদিক থেকে আমরা তার সঙ্গে কানেক্টেড হয়ে আছি তুহ নিজের পিতাকে বলেন যে আমি তাকে এই নিরাপত্তার খবর দিয়েছি সে আমার সঙ্গে গোপনে দেখা করেছিলাম জিওয়ারি সালাম সাহাব্দি কনফার্ম করলেন যেহেতু তাকে নিরাপত্তা দিয়েছে তোমরা কেউ তাকে ক্ষতিগ্রস্ত করো না এবং তার যে সমস্ত মাল তোমরা গনিমত হিসাবে কেড়ে নিয়েছিলে এগুলা সব তাকে ফেরত দিয়ে দাও সব সাহাবি তাকে ফেরত দিয়ে দিল অতপর নবী করিম সালাম সাহাবিদিকে লক্ষ্য করে বললেন আলীম তোমরা সবাই জানো তার সঙ্গে আমাদের সম্পর্কটা একদিক থেকে তো জামাই অপর দিক থেকে খাদিরার বনের ছেলে ভাগিনা আমার মেয়ের খালাতো ভাই তার অনেক মাল গুলো তোমরা কেড়ে আমি বিষয়টাকে খুবই পছন্দ করব। খুব বেশি কড়া অর্ডার দিলেন না সাহাবিদেরকে মনে আরজুর কথা আমি খুব খুশি হবো যে তার মালটা ফেরত দিয়ে দাও ওই আবাই তুমাই উল্লাহ হিল্লা আফা আলাই কবি আর যদি দিতে না চাও আমি এর চেয়ে কঠিন কিছু বলবো না কারণ এইভাবে তাদের মাল তোমাদের গণিমত হিসেবে আল্লাহ হালাল করে দিয়েছেন না দিলে আমি এর চেয়ে বেশি আর চাপাচাপি করবো না একটু আবেদনের তিনি করলেন তিনি অনেক বড় পজিশনে আল্লাহ অনেকে রাখছেন তিনি বললেন মাল দিয়ে দাও কিন্তু এরকম তিনি বললেন না তিনি একটা উম আবেদনের করলেন যারা গণিমতার মাল নিয়ে আসে সবাই একদম প্রতিটি পণ্য প্রতিটি জিনিসকে কোনটাই মিস করেনি সবগুলো নিয়ে আসলো অত আবুল আস মা কিন্তু এখানে অন্য রাজাম এত রকম সতর্কতা করে দিলেন তারা খাওয়া দাওয়া খাওয়াই দাও খাওয়া করে খেয়ে দিও তারপর আবুল আস সব মাল নিয়ে আবার নিরাপত্তার সাথে কোথায় পৌঁছে গেল মক্কায় পৌঁছে গেলেন মক্কায় পৌঁছে তার অপেক্ষায় আছে যে আছে কি হলো ধরা পড়লো কিনা ধরা পড়ার খবর আবার পৌঁছে যায় আসলো কিনা কবে আসলো কবে মাল আসবে যারা টাকা পয়সা দিয়েছে তারা তো ইচ্ছে এরপরে সবাইকে ডাকলেন ইয়া মারা করাইস কোরআস লোকজন হাল বাকিয়া মিনকুমেমা আলুন লামিয়া খুদু কেউ কি বাকিয়াছো আমার কাছে যারা তারা আমানত দিয়েছিলে তোমাদের বাণিজ্যে পণ্য কেনার জন্য সবাই এখন বুঝে পেয়েছ কারো কিছু বাকি আছে আমার কাছে পাওনা আছে ডাবল চেক করতেছেন আল্লাহ তারা করতো কিন্তু তারা বলতো না যে আমাদের মূর্তি তোমাদের যা খায় দান করুক এটা বলতো না কারণ তারা আল্লাহকে চিনতেন এই কথাগুলো দোয়া ঠিকই করেছে ইসলামী তরিখাই দোয়া করেছে আল্লাহ তোমাকে ভালো কিছু তোমার যা দান করুন আমরা পেয়েছি তোমাকে অত্যন্ত বিশ্বস্ত সম্মানিত ব্যক্তিত্ব তুমি তুমি তোমার একটি জিনিসও কখনো তুমি খেয়ানত করি আমরা বুঝে পেয়েছি সবকিছু এখন তিনি বলছেন সব বুঝে পেয়েছে বুঝে পেয়েছি এখন বলে আনা আল্লাহ আনা মোহাম্মদ আব্দুহ রাসুল আমি এখন তোমাদেরকে ডিক্লার করে দিচ্ছি যে আমি ইমানে এনেছি আল্লাহ কোনো মাবুদ দেয় মোহাম্মদ সাল্লা তার রাশুল আমি উসিম হয়ে গেলাম মদিনায় হলেন না মক্কাশি হয়েছে কারণ কি কারণ হচ্ছে তিনি নিজেই বলছেন আমি এর আগে মদিনা ইসলাম কবুল করিনি অর্থাৎ ইসলাম ওনার ভিতরে আরো আগেই ঢুকেছে কিন্তু আমি কবুল করিনি যদি মোদিনা থাকতে কবুল করতাম তাহলে তোমাদের মানে খবর চলে আসছে এখানে এর মত খারাপ আমাদের মালটাল সবই এখন আত্মসাত করবে ইসলাম কবুল করে আমাদেরকে হেফাজতে সব পৌঁছিয়ে দিয়ে তাহলে আল্লাহম ফারাক্ত মিনহা আসলাম আল্লাহ তালা তোমাদের মালের সবকিছু তোমাদেরকে পৌঁছিয়ে দেওয়ার সুযোগ আমাকে দিলেন এখন আমি ফ্রি হয়ে গেছি এখন আমি ইসলাম কবুল করেছি অতপর তিনি হিজরত করলেন সপ্তম হিজরির মহরম মাসেই আর দেরি করলেন না মদিনা চলে গেলেন হিজরত করে মদিনা চলে গেলেন এখন তো মুসলিম নবী করিম সালাম ওনাকে আবুল আস এমন রবি তার স্ত্রীর সঙ্গে ঘর করার সুযোগ করে দিলেন কালিমা আর দোহরানো হয়নি এটাই হলো অধিকাংশ শহিদ এত বক্তব্য যে আগের আগ দু যেটা ছিল ওটাকেই ঠিক রেখেছেন নতুন করে কালিমা পড়াতে হয়নি সেই আগদের ভিত্তিতেই তিনি ঘর করলেন এরপরে আবুল আসেম রবি খুবই ভালো মানুষ ছিলেন আসলে মানুষের খেয়েই ভালো কারণ খাদিদারা দিল যেমন ভালো তার বনও হালা ওইরকম ভালো ওই বোনের ছেলে এই বিষয়ে নবী করলেন যখন তিনি ওই প্রথমবার বদর বন্দী হওয়ার পরে মুক্তিপণ না নিয়ে ছেড়ে দেওয়া হলে বলা হয়েছিল যে আমার মেয়েকে পাঠিয়ে দিবা কথাটা বেচারা ও আদা পালন করেছেন সেই জন্য নবী করিম সাল্লা বলেছিলেন আমা বা আদু কারণ কাহতে আবার আসেম রবিওয়া সদকানি আমি যে আবুল আসেম রবিকে আমার মেয়েকে বিয়ে দিয়েছি সে বেতারা ভালোই মানুষ আমাকে যে কথাগুলো বলছে সে যত বাদ প্রত্যেকটি কথায় সে সত্য বাদী ছিল কথা ঠিক রেখেছিল হাত দাসানি ফানি ও আদানি ফা আলী আরেক হাজি এসেছে আমাকে কথা বলে সে সত্য কথা বলেছে আর যখনই কোনো কিছু ওয়াদা করেছে ওয়াদা মতো কাজ করেছে ঠিক রেখেছে এই আবুল সন্তান হয়েছে বিশেষ করে ছেলেটা একটু বড় হওয়া পরে মারা গিয়েছেন আর একটি মেয়ে ছিল মেয়েটা ছেলের নাম ছিল আলী কিন্তু ছেলেটা একটু বাইল বয়সে ইন্তিকাল হয়ে যায় আর মেয়ে ছিল উমানা উমা আলী নামে এই ছেলে মোটামুটি গেছিল এবং নবী করিম সাল্লা যখন মক্ক বিজয়ের জন্য মদিনা থেকে এসেছিলেন তখন ওই আবুল আস এবং ছেলে আলী নবী করিম সাল্লা পেছনে উঠে বসা ছিলেন কিন্তু আনহার নাম ছিল উম্লাহ আনহা এই উমাম কাহিনী অনেক হাজিস এসেছে যে নবী করিম সালার এই নাতিন তাকে খুব মোহাবত করতেন ছোট্ট বয়স থেকে বখারি মুসিমের হাজিস এসেছে আনা রাসুল সালামা তিনি নামাজ পড়তেন এইভাবে যখন সেজায় যেতেন নাতিনাকে মাটিতে রাখতেন দিয়ে সেজা করতেন সেজা করার আবার নাতিনকে নিয়ে কলে করে আবার উঠতেন এত মহব্বত করেছেন এই ছিল আহ উমামা উমামা রাজা ব্যাপারে যে খুব অসুস্থ হয়ে এমন অসুস্থ হয়ে গিয়েছিলেন মদিনাতে যে ওনার ছোট তখন ছোট ওনার বোধ মরেই যাবেন সাক্ষাত শুরু হয়ে গেছে এরকম মনে হচ্ছিল তো ওনার মেয়ে জায়নাব বললেন উমামার মা যে নবী করিমাল সঙ্গে খবর দাও না যে আমার আমার পক্ষে সালাম যে খবর দাও যে উনি আসুক আমার মেয়েটা মরণাপন্ন অবস্থায় আছে আমি বাবাকে একটু দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার পাশে আসতে তো নবী তখন অনেক ব্যস্ত ছিলেন কি জরুরি কাজে উনি বললেন মেসেজ পাঠালেন ইন্মা আসাদা আল্লাহমা আকা যদি তোমার সময় হয়ে যায় আরো আল্লাহ তালের কাছে নির্দিষ্ট হায়াত সহকারে লেখা আছে সবার আমি গেলেও তো আর বাঁচবে না যদি আল্লাহ নিয়ে যান আর যদি আল্লাহ বাঁচাই আমি না গেলেও সে বাঁচবে ফল তাসবির কাজের সকল অবস্থায় তুমি সবর করো আর কিছু ঘটে গেলে তোমার আল্লাহর কাছে বড় পুরস্কার আছে নেকি আসে নেবর করতে পারলে এই খবরটা দিয়ে দাও উনি আসলেন না কিন্তু এদিকে যায় নবরাজি আল্লাহ আনহা তিনি আসলেন না কেন খুব জরুরি কাজে আসেন উম দিনের কোন জরুরি বিষয়ে তিনি এই মুহূর্তে আসতে পারছেন না পরে এই খবর এখন আসলে উনি আসতে পারলেন না এই খবর দিয়েছেন সফর করার জন্য তিনি আবার মেসেজ যে আল্লাহর কসম দিয়ে বলছি তিনি তো না আসেন আল্লাহর দোহাই দিয়ে বলছি এখন একটা নিয়ম আছে কেউ যদি কসম করে আপনি তার কসমটা যেন ভাঙতে না হয় কসম তুমি আল্লাহর কসম তুমি আসতে হবে যদি আপনি না আসেন তাহলে তাকে কসমের কাফরা দিতে হবে বা গোনা হয়ে যাবে এটা খুব জরুরি জিনিস এটা আরো বারো ভালো আমল করে মনে করেন আহ আপনারা দুই বন্ধু বা দুইজন অনেক দিন পর দেখা হয়েছে চা খেতে গিয়েছেন বা খাওয়া দাওয়া করেন রেস্টুরেন্টে আরবরা আর কেউ তখন আর বেসারা কথম করে ফেলছে আমার আর সুযোগ নেই এটা এটা ইসলামের স্পিরিট আমরা এটা বুঝি কম কিন্তু আরব দাসের ঠিকই শরীর স্পিরিটে বুঝে তো নবী করিম সাল সঙ্গে যখন আসলো যে আল্লাহর কসম আমার বাবা দেখে আসে এই কসমের খবর পেয়ে তিনি আর দেরি করলেন না দৌড়ে আসলেন এসে দেখলেন তখন খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছিল মুবনে জবাল উবাই সাবিত আর আরো বেশ কয়েকজন সাহাবি ছিলেন তখন উনি জোর দিলেন পিছনে পিছনে সবাই জোর দিল এসে দেখে যে বাচ্চার প্রায় রুহ যাওয়ার অবস্থা এবং নবীকে উঠালেন দোয়াকলিন আল্লাহর কাছে ওনার বাচ্চাদের কষ্ট দেখে ওনার চোখে ঝড় ধর করে পানি পড়ছিলেন আসলে কার কষ্ট তিনি দেখলে উনি নিজে ব্যথিত হয়ে যেতেন ওই সময় শাহাদিয়াল আনু বললেন ইয়া রাসুল্লাহ মা আপনি এরকম ভেঙে পড়লে কেমন হবে আপনি তো আমাদেরকে সবর করার কথা বলেন খবর করার জন্য কি বলে শান্ত রাধিবেন এই কথা বললেন তখন তিনি বললেন আমার চোখে একটু পানি দেখছ এটা হচ্ছে রহমতের আলামত যাদের দিলে আল্লাহ রহমত দিয়েছেন তাদের চোখে পানি চলে আসে এরকম যাদের অন্যের ব্যাপারে সিম্প্যাথি সৃষ্টি হয় কারো দুঃখে নিজে দুঃখিত হয় এবং চোখে পানি চলে আসে প্রিয়জনের কষ্ট দেখলে এরা রহমদেল মানুষ এদের প্রতি আল্লাহ রহম করেন কাজে আমি এমন কোনো কাজ করছি না যে আমি এটা আল্লাহর কাছে কাজটা নিন্দিত হতে পারে তাহলে এখানে একটা সুন্দর শিক্ষা পাওয়া গেল যে অনেক সময় কারো কষ্ট দেখলে আমাদের চোখের পানি চলে আসে এটা এমন কোন ক্ষতির কারণ নয় অন্য আসে তিনি বললেন ওই সমস্ত লোকদের দিলে রাখেন যাদেরকে আল্লাহ পছন্দ করেন এবং ঠিকই যারা মানুষের মধ্যে দয়ালু দিলটা নরম অন্যের ব্যথায় ব্যথিত হয় এই লোকগুলোকে আল্লাহ তালা বেশি করে রহমত দান করেন এখন এই ঘটনায় বোঝা গেল যে মনে হল বাচ্চা বোধহয় মরে যাওয়ার অবস্থা শুরু হয়ে গেছিল কিন্তু এটা নিয়ে পরবর্তী পর্যায়ে মহাদেশিকাম আলোচনা করেছেন যে আসলে বাচ্চার অবস্থা খুবই কাহিল হয়ে গিয়েছিল কিন্তু যেকোনো কারণে হোক আল্লাহ তালা বাচ্চাটাকে বাঁচিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বাচ্চাটা আসলে ইন্তকাল শেষ পর্যন্ত হয়নি হ্যাঁ পরবর্তী পর্যায়ে বাচ্চাটা বড় হয়েছেন এবং ওনার পরে বিয়ে বিয়েসাদি হয়েছে আলহামদুলিল্লাহ এমন কি ওনাকে বিয়ে করেছেন কে বড় হওয়ার পরে আলী আবিআাল আনহার মিনতে কালের পরে তিনি বিয়ে করলেন এই জায়ন আবরাদ আনহার মেয়েকে আগে বিয়ে করেছিলেন কার মেয়েকে রসুল উল্লাহ সাল্লাহ মেয়েকে এখন বিয়ে করলেন কাকে মামার মত হয়ে যেতে পারে এগুলো যে আলী রাজি আল্লাহ বিয়ে করেছেন কাকে ফাতেমা রাদি আল্লাহন আকে ফাতেমা আনুর সঙ্গে আলী আদু বিয়ের আগে সম্পর্ক কি চাচা বাবার চাচা তো ভাই হচ্ছেন কে আলী রাজুহানহু তো এই চাচাকে বিয়ে করা যায় শুধু আপন চাচাকে বিয়ে করা যায় না মায়ের মামা তো বোন মামাতো ভাই যে মামা হয় যে ভাগনি তিনি তাকে বিয়ে করতে পারবেন কারণ মায়ের আপন ভাইকে ওই মামাকে বিয়ে করা যাবে না মায়ের কাজন যদি হয় সে মাহারাম না তাকে বিয়ে করা যায় এখানে আমাদের দেশে যদি এরকম ঘটনা ঘটে লোকেরা তো পারবে না এখানে আরেকটি ছোট্ট বাহিনী পাঠালেন যাই দেখবেন হারে থাকে তার এলাকার দিকে সেখানে বনিবার লোকজন ছিল সেখানে তিনি পনেরো জন করিয়ে পাঠালেন তখন বেদিনরা যখন দেখলো যে মদিনার বাহিনী আসলে ভয় তারা আগেই পালিয়ে চলে গেছে তো ওনারা সেখান থেকে গণিমত্র মাল নিয়ে আসলেন তারপরে সাবান মাসে হিজড়ি ষ্রেষ্ঠ তিনি সার আব্দুর রহমান আউ ফরাদ আনু নেতৃত্বে দুমাতুল জান্দাল এলাকায় এক বড় বাহিনী পাঠালেন তিনি আব্দুল রহমান আফরাদ আনুকে বললেন পরের দিন সকালে তিনি পাঠালেন আসলেন নবী করিম সালাম ওনার নিজের হাতে ওনার কপালে পাগড়ি পরিয়ে দিলেন আব্দুল হামিনের আর এরপরে তার হাতে পতাকা তুলে দিলেন আর পতাকা তুলে দিয়ে বললেন আব্দুলি আল্লাহর নামে আল্লাহর বরকতার সাথে তুমি এটা হাতে নাও নিয়ে রওনা করে দাও অতঃপর তিনি দিয়ে একটি নসিহত করলেন আলহামদুলিল্লা নাম পড়লেন আর বললেন সমিল্লা আল্লাহর নাম পড়ে যুদ্ধ শুরু করবা যুদ্ধ করবে আল্লাহর আর কখনো তুমি খেয়ানত করবে না ওখদের বিশ্বাস ঘাতকতা করবে না কখনো ওয়াল্লা তাকতুল ওয়ালি দেন বাচ্চাদেরকে কখনো সামনে পড়লে হত্যা করবে না হত্যা করবে যাদের সঙ্গে তোমাদের লড়াই প্রাপ্ত তাদেরকে এইটাই হলো যুদ্ধের নিয়ম আর এই সব মুসলমানদেরকে যুদ্ধের কত সুন্দর নিয়ম কানুন যে নারীদেরকে বাচ্চাদেরকে বুড়োদেরকে আঘাত করা যাবে না আর অন্য জাতি যখন কোন চালায় কি করে নারী পুরুষ নিজ বিশেষে ছোট খাটো বাচ্চা সবাই কষ্ট করে এরপরে নবী করিম সাল আলি আসাল্লাম আহ আরেকটি ওসিয়া করলেন যে তাদেরকে গিয়ে তুমি প্রথমেই আক্রমণ করে দিবেন আফ তুমি দাওয়াত দিবা যদি ইসলাম কবুল করে ফেলে আল তাহলে সুখবর তাহলে তাদের যে বাদশাহ আছে বা তাদের লিডার আছে যদি সে রাজি হয়ে যায় তার মেয়েকে বিয়েশি করবে করা প্রস্তাব দিকে দিবা আবদুল আও প্রাণা করে দিলেন সাতশো মানুষ নিয়ে মোটামুটি বড় বাহিনী দু মত জঙ্গল এলাকায় পড়লে তিন দিন সেখানে থাকলেন দাওয়া দিতে থাকলেন একদিন দুই দিন তিন দিন এবং এই কবিলার যে লিডার ছিলেন তিনি ছিলেন খ্রিস্টান এবং অনেকে এখানে খ্রিস্টান হয়ে গিয়েছিল যদি আরব দেশে খ্রিস্টানটি এমন বেশি ছিল না কিন্তু কিছু কিছু লোক কোনো কোনো এলাকা যারা একটু পূর্ব দিকে সিরিয়ার কাছাকাছি তারা কিছুটা ইসলাম দিকে এসেছিল তিনি যখন ইসলাম কবুল করে ফেললেন তখন অনেকে তার কমের ইসলাম কবুল করে ফেলল অতঃপর ঠিকই তার এক কন্যা ছিল নাম ছিল তুমাদের আসবাক সে নিজেই প্রস্তাব দিয়ে আবদুল রাহমান আহ কে তাকে বিয়ে করিয়ে দিলেন তারা ইসলাম কবুল করে ফেললো এবং নবী করিম সালামের এই সাহাবি সবাইকে নিয়ে মদিনা আসলেন আলহামদুলিল্লাহ এবং এই তার স্ত্রীকে নিয়ে আসলেন এবং তার স্ত্রীর ঘরে তার এক ভালো সন্তান জন্ম হয়েছিল পরবর্তী পর্যায়ে ওনার নাম ছিল সালামা ইবিন আবদুর রহমান আউফ তিনি অনেক ভালো মানের ভূমিকা রেখেছিলেন ইসলামের জন্য পরবর্তী পর্যায়ে অতঃপর নবী করিম সাল্লাম আরেকটি বাহিনী পাঠালেন হিজড়ি ষষ্ঠ সনের শ্রাবান মাসে আলী ইবিন আবি তো আলু আল্লাহ আহকে দিয়ে আহ লোকের বাহিনী নিয়ে কবিলা সায়দিনী বাকার কবিলায় পাঠালেন তারা আসলে প্লান করছিল খাইবারে কিন্তু ইহুদিরা রয়ে গেছে তখনো মদিনায় বনু করাইজা বনু মোস্তালেক বনু কাইনুকা এগুলো ডিল হয়ে গেছে বাকি থাকলো খাইবারে যে কবিতাটা ছিল ইহুদিদের বড় একটা নিবাস ছিল তারা মনে মনে অনেক ষড়যন্ত্র করছিল এখনো কিভাবে ইসলাম বিরুদ্ধে দূষণী করা যায় বিভিন্ন কবিলার সঙ্গে তারা যোগাযোগ করছিল সে তার মধ্যে এই কবিতাটাও ছিল এই যে কবিরার দিকে আলী রাদের আনুকে পাঠানো হয়েছে এই আলী লোকের বাহিনী নিয়ে এই কবির দিকে আসলেন ওনারা রাতের বেলায় সফর করতেন রাতে না দেখে দিনের বেলা একটু কোনো জায়গায় লুকিয়ে থাকতেন অতবার যখন তাদের এলাকায় চলে আসলেন তখন একজন গোয়েন্দাকে তারা পেয়ে গেলেন সেই গোয়েন্দা কোন একটা কিছু ভান করে আসে তার উদ্দেশ্য হচ্ছে তারা খবর পেয়েছে যে মদিনা থেকে বাহিনী আসতেছে কোন দিকে যায় তাদেরকে খবর পাস করবে তাকে অ্যারেস্ট করে ফেললো কোথায় গেছে সে বললো আইল মালি বিহি আমি জানি না তারা ও পালিয়ে গেছে খুব গোপন একটা আস্থা তাকে রেখে গেছে যে দুঃসময় কোন দিকে যাওয়ার সুযোগ মতো আমাদেরকে খবর দিও যখন তারা সে অস্বীকার করলো কোনো করবে তখন স্বীকার করলো কোনাইবার ইহদিদের সঙ্গে তাদের অনেক যোগ সাজস হয়েছে কিভাবে মোদিনে আক্রমণ করা যায় এরকম একটা সলা পরামর্শ চলছে ওরা কোথায় আছে বলে আমাকে যদি আমার জীবনে নিরাপত্তা দিলে আমি সব বলে দেব। নিরাপত্তা কত কোন অসুবিধা নেই তখন বললো যে তারা কোথায় পালিয়েছে পালিয়েছে সেখানে তারা আক্রমণ করলো ওখান থেকে তারা যখন দেখলো যে বাহিনী আসে তখন তারা পালিয়ে গেল সব মালপত্র ফেলে সমস্ত গনিমত্র মাল নিয়ে ওনারা মুদিনায় ফেরত চলে আসলেন এবং এই লোকটাকে তারা ছেড়ে দিলেন কারণ সে তাকে বলেছে তাকে নিরাপত্তা দেবে ওনারা তাকে ক্ষতিগ্রস্ত করেননি আরেকটি বাহিনী পাঠালেন তিনি আবদুল্লাহ ইবিন আতিক নামে এক সাহাবিকে দিয়ে সাল্লাম ইবিন আবিল হকাইফ নামে এক ইহুদি লিডার ছিল খাইবার এলাকায় সেই ব্যক্তি খন্দকোর যুদ্ধে মোসম্মদের বিরুদ্ধে প্রচন্ড ষড়যন্ত্র করেছে বিভিন্ন জায়গায় বক্তৃতা করে আরব কবিলা গুলোকে একত্রিত করার জন্য তার অনেক বড় রোল প্লে করেছে এবং খন্দ প্রদী উদ্দেশ্য ছিল গোটা মদিনাকে নিঃশেষ করে দেওয়া সমস্ত মোসমাজারকে শেষ করে দেওয়া এই কাদের মধ্যে এই লোকটার সাল্লাম ইবরান আবিল হকাই ইহুদির অনেক হাত ছিল তার কুনিয়ার ছিল আবু রাফিয়া নামে তাকে ডাকা হতো এবং সেই নবীকার ব্যাপারে অনেক কুচ্ছা রটনা করেছে বহু যেখানে সুযোগ পেতো ওনার বিরুদ্ধে কুচ্ছা রটনা করতে ইসলামের বিরুদ্ধে শুনি করতো তখন তিনি পরামর্শ করেন সাহাবিদের ব্যাপারে সাহাবিদের মধ্যে যারা খাজরাজ গোত্রের সাহাবি তারা বলেন তার ব্যাপারে সিদ্ধান্ত খাজরাজ গোত্রের গোত্র থেকে ছয় জন আনসারী সাহাবি এই সাল্লাম বেবিন আবিল হোকাই কে হত্যা করার জন্য মদিনাথ থেকে মিশন নিয়ে আসলেন খাইপাড়া এলাকায় এই ছয়জন সাহাবিদ ছিলেন আব্দুল্লাহ আতিক ছিলেন তার সঙ্গে ছিলেন আব্দুল্লাহ আবদুল ইবিন আতিকের নেতৃত্বে ওনারা আসলেন তিনি আবার উসিদ করে দিলেন তোমাদের সঙ্গে যে কারো মোকাবিলা হয়ে যায় ফাইট হয়ে যায় খবরদারিদ্র আতান কোন শিশুকে কোন ছোট বয়সে কখনো আঘাত করবে না তোমাদের মোকাবিলা হবে বড় পুরুষদের সাথে খাইবারে এসে তারা এই যে আবু যে হকাইক সালাম হকাইক তাকে তার একটা বিরাট দুর্গ ছিল সে সাধারণ বাড়িতে থাকতো না বিশাল দুর্গ বানিয়ে সেই দুর্গর মধ্যে সে ছিল এখন সেখানে ওনারা ছয় দিন এসে পৌঁছলেন ঘরে নিয়ে ঘরে ফেরার চলে গিয়েছে ওই সময় এই ছোট্ট গ্রুপের মুসম্মানী লিডার ছিলেন আবদুল্লাহিন আতিক রাজি আনহু তিনি বললেন বাকি পাঁচজনকে যে শোনো তোমরা এই দিলিস তোমরা তোমাদের জায়গায় থাকো আমি একলা একটা কাজ করতে যাই আশা করি তোমাদের সবে লাগবে না আমি একলাই ইনশাল্লাহ এই অভিযান তো তিনি বললেন যে যখন সন্ধ্যাবেলায় উঁটের তার বিশাল উম ধনী মানুষের তার দুর্গের ভিতরে বিশাল এরিয়া ওখানে উঠ ছাগল এগুলো চড়িয়ে সন্ধেবেলা সবগুলো ওখানে ঢুকে সন্ধ্যা হয়ে গেলে গেট খোলে ঢুকা ঢুকার পরে গেট বন্ধ করে দেয় ঠিক ঢুকার সময় উনি বললেন যে আমি একটা বুদ্ধি করব ওই গোত্রের পাশে তিনি মাথা ঢেকে মানে এইভাবে এক পাশে দাঁড়িয়ে বসছেন যেখানে লোকেরা কিছুটা আরব দেশে আমাদের দেশে ছিল টয়লেট করার জায়গা নাই কোথায় টয়লেট করে একটু খালের পারে গাছের ওই পাশে গিয়ে জঙ্গলের মধ্যে তাই না বসে তিনি এই বুদ্ধি করলেন যে আমি এইভাবে মাথার ঢেকে বলব যে দারওয়ান মনে করবে যে আমি টয়লেটের কাজ সারতেছি ওকে তিনি আর এদিক থেকে উঠতেছে ছাগল ঢুকতেছে ভেড়া ঢুকতেছে রাখাল ঢুকছে আর কিছু যারা কাজ করছে তারাও ঢুকছে কারণ এই দরদার গেট কপাট বন্ধ বন্ধ হয়ে যাবে ওকে এখন উনি দরজার বেশি দূরে না দারওয়ান দেখতে বা এই জায়গায় বসে টয়লেটের ভান করতেছে আসলে টয়লেট করেন না সবাই ঢুকে গেল তখন ওই দার্লা বাড়ির বা এই দুর্গের লোকজন সে কাজ সেরে আসতেছে উদ খোলা আমি বন্ধ করে ফেলবো ঢুকলে এখনই ঢুকো তা আবদুল্লাহ বললেন আমি তখন টয়লেটের ভান নষ্ট করে এক জায়গায় একটু শেলটারে আছে আমাকে যেন কেউ না দেখে আর তারপর দরজা তো সে গেট লোহার গেট বন্ধ করে দিল এরপরে কিছুক্ষণ পরে সবাই আমি চুপ করে আছি সবাই যা যার মতো ঘুমাই পড়লো আবু রাফেক সে তখন তার নিজের কয়েক তালা আছে একদম উপরে তালা গিয়ে সে ঘুমাই পড়লো আমি আস্তে আস্তে করে গেলাম সবাই যখন ঘুমিয়ে গেছে তার যেখান দিয়ে এসে উঠলো আমি নোটিস করছি কোনখান দিয়ে কোন দরজা দিয়ে উঠে আস্তে করে গিয়ে দরজা গুলা খুললাম যাচ্ছে হালকা করে লাগানো ছিল কারণ তার মেইন গেট তো বন্ধ আছে তার এত ভয়ের কারণ নাই ভিতরে আস্তে আস্তে ঢুকে কয়েকটা বেডরুম এ চলে গেলাম এখন বেডরুম এ গিয়ে অন্ধকার বাতি নাই ঘুমাই গেছে এখন আর লোকজন আছে এখন সে কোনটা অন্য মানুষ কোনটা কেমনি চিনি তারপরে আমি শেষ পর্যন্ত বললাম যে আবু আফিয়া তাকে ডাক দিলাম বললাম আওয়াজ করলো আমি খেয়াল করলো কোন জায়গা থেকে কে এটা বলছে ওই জায়গা টার্গেট করলাম জবাব না দিয়ে ওইখান থেকে আমার মানে আমার এমন ইয়ে হয়ে গেছে ইমোশনাল হয়ে গেছি যে আমাকে এখনই কাজ সারতে হবে তরবারে দিয়ে ওই জায়গা লক্ষ্য করে দিলাম আঘাত কিন্তু আমি আঘাত জায়গা মতো দিতে পারি নাই বেড এর মধ্যে আঘাত পড়েছে তার গায়ে পড়ে নাই এখন সে চিটকা বড় চিটকা দিল তখন আমি আস্তে করি বের হয়ে গেলাম একটু বের হয়ে গিয়ে খুব দূরে জানে আরেকটি জায়গায় শেল্টার নিয়ে আসি তারপরে আমি আবার চিন্তা হবে। একটু পরে যখন সে থামছে তারপরে আমি আবার ঢুকছি বললাম আবুরাফে কি একটা আওয়াজ পাইলাম এখন উনি অন্য কথা বলছেন তখন আবুরাফে বলতেছে হলে ও মেকাল ওয়াইল মা ধ্বংস তুই কে ওকে ইনারাদা এই কথা বললে উনি কথা বলার উদ্দেশ্য হল যে কথার আওয়াজ কোন জায়গা থেকে জায়গা মতো টার্গেট করতে পারতেছে কিনা ওই জায়গা অন্ধকার তো দেখা যায় না কিছু কথা লক্ষ্য করে কোন জায়গা থেকে আসো সেই জায়গা আঘাত করবেন করে তারপরে দিলাম হিট তার পরছে মনে হয় মরে নাই এখনো তারপরে এটার ধস্তি হচ্ছে এরপরে আমি শেষ পর্যন্ত মোটামুটি জায়গা খুঁজে পেলাম হাত দিয়ে তার প্যাটের মধ্যে দিলাম তখন বুঝলাম যে মোটামুটি এবারে ফিনি হয়েছে এরপরে একটা একটা করে উপরে থেকে নামি দরদা খুলে খুলে নেমে চলে আসতেছি এরপরে এখন নামব কন দিয়ে লোহার মেন গেট তো বন্ধ এরপরে আমি শেষ পর্যন্ত উপরে উঠে দেওয়াল দিয়ে লাভ দিয়ে নামছি যে পায়ের মধ্যে পাইছি ব্যাথা তো সেটাতে আমার পাগড়ি খুলে যেখানে পায় চোট লেগেছে ওটাকে বেঁধে কোনো রকমে পার হয়ে আসছি ওকে তারপরে আমি চলে আসি নাই যে আমি এখন অপেক্ষা আসি যে আসলে তাকেই মারছি না কাকে মারছি তারপরে দেখি যে অন্ধকার শেষ হওয়ার আগেই যখন মুরগি আওয়াজ দেয় ফজর টাইম হয়ে গেলে মোরক আওয়াজ দেয় মোরক আওয়াজ দেওয়ার সময় এখন ওই ওয়ালের উপরে উঠে তার পক্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা করছে আমি এই আব রাফে তাজের আহল হেজাজ একজন ঘোষণা দিচ্ছে যে হেজাজ এই এলাকার সবচেয়ে বড় বিজনেসম্যান আবু রাফে কে হত্যা করা হয়ে গেছে তার কবির আলোকদেরকে সে ঘোষণা দিচ্ছে তখন কনফার্ম হলাম যে না আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে অতবার আমি আমার ভাই যে পাঁচ জনকে রেখে গেছিলাম তাদেরকে দৌড়ে আসলাম আমি বললাম যে জব ডান হয়ে গেছে ফাকাত আল্লাহ তালা কুপগাত করে দিয়েছেন নবীকারী ইমসা আল্লা কাছে আমি চলে গেলাম পরিঘটনা বললাম আমার পায়ের অবস্থা তখন কাহিল পা রক্তাক্ত হয়ে গেছে লাভ দিয়েছি ব্যাথা পেয়েছি প্রচন্ড ভাবে নবী করি সাল্লা দেখি কোন জায়গায় আমি তারপরে এমন ভালো হয়ে গেল মনে হয় কোনো ব্যথাই পাইনি আমি সব এইভাবে আলহামদুলিল্লাহ একটি বড় ধরনের মিশন কামিয়াব হয়ে গেল একটি বড় দুশ্মন বিশাল ব্যবসায়ী তা টাকা পয়সা এত বেশি ছিল যে মোনার যুদ্ধ করার জন্য সে বহু রকমের কন্ট্রিবিউশন করেছে সামনে করতো একটি বড় দূষণ কালা নিয়ে গেলেন এইভাবে করে আলহামদুলিল্লাহ কমে আসলো কিছু বাকি এখনো রয়ে গেছে সেগুলা আমরা আরো কয়েকটি মিশন দিকে যাব ইনশাল তারপরে বড় একটি ঘটনা ঘটবে সেটা হলো আপনার হদাই বিহার যুদ্ধ সেদিকে আমরা যাবো ইনশাল্লাহ তো আজকের মতো আমাদের আহ সিরতের আলোচনা এখানেই ইনশাআল্লাহ সমাপ্ত আগামী সপ্তাহ আল্লাহ দেখা হবে ইনশাল্লাহ বারাকালিকা